তুমি যা কিছু আল্লাহ রাস্তায় খরচ করো অথবা যা কিছু তুমি মানত কর তুমিন মানতটাও একটা মানত কার জন্য হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মানত করে আল্লাহ আমার যদি অসুখ ভালো হয়ে যায় মাজারে আমি অমুক কারণ এটা এবাদত এই মানতটা একটা বড় আবাদত এই আবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এই আল্লাহ ছাড়া আর কারো জন্য মানত করা যাবেনা তবে মানতার ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহকে কোনো শর্ত দেওয়া যাবে না আল্লাহকে শর্ত দেওয়া এটা আল্লাহর সাথে বড় আল্লাহকে আল্লাহ যদি আমার এই কাজটা হয় আমি এটা দিব যদি যে আমার যদি অসুখটা ভালো হয় একটা ছাগল কোরবানি দিবো একটা ছাগল আমি লিল্লা দিব এতিমখানায় দিব শর্ত দিলাম যদি অসুখ ভালো হয় আল্লাহকে বললাম যে যদি আল্লাহ আমার কাজটা করে দেয় আমিও আল্লাহরে দিব আর আল্লাহ যদি আমার কাজ না করে আমিও দিব না এটা আল্লাহ ফাঁকের সাথে এই জাতীয় মানত করা যাবে না মানতটা হবে আল্লাহ তুমি আমার রোগকে ভালো করে দাও তুমি সাফি হলাম রাত তুমি ইচ্ছা করলে এক সেকেন্ডে আমার রোগ ভালো হয়ে যায় তুমি আমার রোগ ভালো করো আল্লাহ আমি এইটা সদাখা দেব সেটা আমার রোগ ভালো হোক আর না হোক আমি দিয়ে দিব যদি বলা যাবে না কারণ ভালো না হওয়া বুঝতে হবে এটার মধ্যে এখানে অসুস্থতার মধ্যে কি করলাম এই জন্য আমি যেটা মানত করবো সেটা দিয়েই দিব আমার অসুখ ভালো হোক আর নাই হোক অনেকে এরকম আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে ভাই আমি তো এটা মানত করছিলাম এটা হইলে এটা দিবো এটা হইলে এটা দিবো আমাদের দেশের মানতার স্টাইলটা এরকম আল্লাহর আল্লাহ বলেন তুমি যা কিছু আল্লাহর খরচ করো যা কিছু মানত করো এবম আছে আল্লাহ জানেন ওয়ামা সার আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই এখানে এনফাক সাথে জালেমের সম্পর্ক কি এনফাকের সাথে জালেমের সম্পর্ক হলো মানে আল্লাহ রাস্তা খরচ না করে যদি শয়তানি রাস্তায় খরচ করে তাহলে সেই হবে জালেমিন আল্লাহর জন্য মানত না করে মাজারের জন্য মানত করা দরগার জন্য মানত করা দরবারের জন্য মানত করা তারপরে কোন আলেমার জন্য ফিরমা সাহেবের জন্য মানত করা তারপরে আরো আরো যা যা আছে এগুলোর জন্য মানত করলে তখন সে হয়ে যায় কথাটা বুঝতে পারছেন এজন্য জন্য মুশ্রিকদেরকে আল্লাপা কোরআনে আরেকটা নাম দিয়েছেন জলেমিন এজন্য দেখেন এনফা আর মানত দুইটার কথা বলি আল্লাহ বলছেন জন্য সাহায্যকারী যারা মানতের ক্ষেত্রে আল্লাহ রাস্তায় খরচের ক্ষেত্রে অর্থাৎ ওই আপনি ওই দরবারের জন্য মানত করলেন তো ওই দরবারের উনিও আপনার কিছু করতে পারবে না আল্লাহ কিছু করবে না এজন্য আল্লাহ বলছেন মিন অনসার কোনো সাহায্যকারী পাওয়া যাবে না